ইবনু উমর রদিয়াল্লাহ হতে বর্ণিত নবী সাল্লাহাম বলেছেন যদি তোমাদের স্ত্রীরা রাতের বেলা মসজিদে আসতে চায় তাহলে তাদের অনুমতি দিবে সুবাহ রহমতুল্লা আলাহি ইবনু উমার উমর রদিয়াল্লাহ তাল্লাহ্নবী সাল্লাহ আল্লাহ হতে হাদিস বর্ণনায় উবায়দুল্লাহ ইবনু মুসা রহমতুল্লা আলহী এর অনুসরণ করেছেন